আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা আলাইস্লাম বলেছেন মুনাফিকদের জন্য পাজর ও ইশার সালাত অপেক্ষা অধিক ভারী সালাত আর নাই এ দু সালাতের কী ফজিলত তা যদি তারা জানত তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি ইচ্ছে করেছিলাম যে মোয়জ্জিনকে ইকামত দিতে বলি এবং কাউকে লোকদের ইমামত করতে বলি আর আমি নিজে একটি আগুনের মশাল নিয়ে গিয়ে অতপর যারা সালাতে আসেনি तर आगन धरिए दे